ف هذهله اشغلله ع الله سله ش ق <تصفيق> نش أننا السنا معلانا محمد ص الله وتعالى عليهه وعلى آ والصاب وبارة وسلم أما بعض ف الله عن صلم لا ع مور محذها ف كلله محذة بذ فكم بذا دولة كل دو في الن وبصاد الموقلم من كان شيء ما من هوام الحاج صلى الله والبارئ اللهم ان قال لي بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي وعلى اله وسلم تسليما ما جاء في الرجل يصلي وحده ثم يدرك الجماعة বাবের খা হলো যদি কোনো ব্যক্তি যে কোনো কারণে নামাজ এবং পরবর্তীতে দেখতেছে যে জামাত হচ্ছে তো সেই ব্যক্তি কি করবে তো তার হুকুম হলো সব এমাম চারো এমাম বলে फरज आदाय फरज आदायलता जेटा जमात इमाम करते नफल এতটুকের আর ইমাম শাহির আহমাক হলো যে হুকুম পাঁচ ওক্ত নামাজের জন্য ফজর থেকে একবারে জোহর ফজর জোহর আসরিবাহ পাঁচ ওক্ত নামাজের একই হুকুম অর্থাৎ সে জামাতের সাথে শরিক হবে চাই সে নামাজ ফজর হোক চাই নামাজ জোহর হোক চাই সেটা আসর হোক চাই সেটা মাগরিব হোক চাই সেটা পেশা হোক আলবত্তা এমাম শাহিয়ার আহমদের হাম্বাল মাগরীবের ব্যাপারে বলেন যেহেতু নফল নামাজ বেজোর সংখ্যায় হয় না লেহাদা এমামের সালাম ফেরানের পরে সে এক রকাত মিলাই নেবে সংখ্যায় নামাজ অর্থাৎ নফল করতে আল্লাহ নিষেধ করছেন এই হাদিসের ভিত্তিতে হাদিসের কারণে সাথে শরিক হবে মাত্র দুই নামাজ এবং এসায় মাগরীবের তো শরিক হবে না দলিল ওটাই যেটা আমা মালিক দলিল পেশ করেন दिस हादीन मुखाशेषा যে নামাজ পড়া এবং আহমাদ তিন হয় না তো আর এক মিলাইয়ার সফা কইরা চার রাখাত করে নেবে তো এখানে বা ওনাদের বাকি আহমদের হাদিসের বাব বাবে কি আসছে দেখো বাবের হাদিস দেখো সালাম তো আল্লাহ রসুলের সাথে নামাজ পড়লাম নামাজ এবং সে মসজিদ এ মধ্যে মধ্যে মসজিদ মিনার যে মসজিদ এখনো আছে আলহামদুলিল্লাহ সেই মসজিদ ফজরের নামাজ পড়লাম হুজুরের সাথে আল্লাহ রসুল যখন নামাজ থেকে ফারেক হইলেন পিছনে চুপচাপ তারা দুজন আসলো ভয় পায় গেল ভয় পাইলে মানুষের কাঁধের গোশ কাঁপে তো ওই লোক কাঁপতে কাঁপতে আসলো এর অর্থ এরম বলি যে কাঁপতে কাঁপতে আসলো আল্লাহ রসুল সাল আলাই জিজ্ঞাসা করলেন তারা কারণে যে মসজিদের জামাত হয়ে গেছে অতএব নামাজ পৈরাই বাহির হই তো এখন আয়সা দেখলাম যে জামাত হচ্ছে তাই ইয়ার রসোল আল্লাহ নামাজ পড়লাম না নামাজ পড়ছি বিদায়। আল্লাহ রসুল বললেন এমনটি করোনা এবং আসছে যে ঘটনার কোন নামাজের কোন নামাজের হাজারের নামাজা আলাই পরে আল্লা ব্যাপারেও জামাতে হইতে বলছেন বিশানা দিন সেখানে আসছে ইসলাই যখন তুমি ভরে নামাজ পড়ে ফেলছো পরে আইসা দেখলা যে মসজিদে জামাত হচ্ছে জামাত পাচ্ছ তুমি তো সে জামাতের শরীর হতে করলেন মজর তো ফজরের যেই কারণ আসরেও সেই কারণ যে হাদিসের কথা আসছে সেই হাদিস এখানে এই হাদিসের মধ্যে আসছে ফজলের কথা মগার এই হাদিসটাই কোন অর্থের ছিল যে ঘটনা বললাম ওই দুই ব্যক্তির পিছনে আলাগ বৈশা আছে সে কোন নামাদের ঘটনা ছিল তো জোহরের কথা আল্লাহ রসুল তাই বললেন মেয়ারা যখন জামাত এরকম পয়া আসতো নামাজ আইসা দেখো জামাত হচ্ছে তো শরীর হয়ে যাও জোহরের সনদের দিক থেকে কেতাবুল আসার সনদ মজবুত লেহাদা এখানে সলাপ ইয়ে বলাই হাদিস আমাদের কোন মুনাফি আমাদের খেলাফত না কালাম যেহেতু নাকি মোতা এই সেই মোতা রাত মোকাবিলা খবরে এই এজন্য হানাব বলে ওই দুই অত আছেই আর মোতায়ের রেওয়ায়তের দ্বারা গ্রেব রয়ে গেল তিন অক্ত মুখাস বাদ পড়ে গেল লহাদা বাকির হলো দুই অক্ত আর সেই দুই অক্তের মোরা فبيه قال حدثنا احمد بن منيع منيع قال حدثنا هشام قال لنا يعرب معدا قال حدثنا بن يزيد بن الاسود عن ابي قال شهدت مع النبي صلى الله عليه وسلم حجته معه صلاه الصبح في مسجد النبي فيب فلما قضى صلاته انحرا فإذا برجلين في اقر القوم لم يصليهما فقال علي بهما فجئ بهما ترون الضرائب فقال ما منعكم ان معنا فقال يا رسول الله اننا كنا قد صلينا في حالنا قال فلا تفعلوا فإذا اذا صلى اثنان في حالهما ثم تايتما مسجدا جماعة فصليا معهم فإنه لهما نافلة وفي البابين محجل يزيد ابن عامر ولا ضعيف حديث يزيد بن الأسود حديث حسن صحيح وهو قول غير واحد من اهل العلم وبه يقول سفيان الثوري والشافعي وأحمد وإسحاق الرجل وحده ثم ترك الجماعة يريد صلواتي كلها في الجماعة واذا صلى الرجل المغرب وحده ثم ترك الجماعة قالوا يصليها খুলাসা হলো যে মসজিদে একবার জামাত হয়ে গেছে সে মসজিদে আবার কি জামাত করা যাবে যাকে আমাদের এসে জামাতে সানি আমরা কি বলি জামাতে এই জামাতে ব্যাপারে আর বাকি বাকি একদিকে হাদিস এ বাবাম আহমাদ দলিল হয় দেখো হাদিস তাহলে ক্লিয়ার হয়ে যাবে হজরত আবু সাইদ হির আদি আল্লাহ থেকে বর্ণিত যে এক ব্যক্তি হাজরতামের কাছে কে আছো যে এই ব্যক্তির সাথে আখেরাতের এবং নিকীর করবে ফকাম এক ব্যক্তি দাঁড়াইলো ওহু আবু তো আবু বাকর সিদ্দিক দাঁড়াইলেন যে এই ব্যবসার জন্য আমি তোয়ার তো তখন আল্লাহ রসুলের নির্দেশে সেই ব্যক্তি আল্লাহ রসুলের সামনে কি করলেন এই একটা মগের আমি এ ব্যাপারে বেশি আইমা সালাস মাসলাক এখানে ভীষণ মজবুত এই খুব বেশি দলিল পেশ করার খুব একটা প্রয়োজন কারণ এই হাদিস দার আহমাদ হাম্বালের যতটুক সাবেত হয়নি মোতানা ফেল উনি মোতানা ফেল হজরত নবী করিম সাল নির্দেশা আহ্বকের দাঁড়ালেন উনি ফরজ পড়ানে উনি তো জামাতে নামাজ পড়ে ফেলছেন শুধুমাত্র ওই ব্যক্তি জামাতের ভিতর মসজিদে নবাবের ভিতর এই ঘটনা ছাড়া আল্লাহ রসুল সাল আলাইসাল্লামের মসজিদ নবীতে সানিয়া সাহায্য এমন কোন রাজে অন্য একটা মহল্লাই গেছিলেন ঘটনা ক্রমে আল্লাহ রসুলের তাখির দেখা হাজর বিলাল নামাজ পড়ায় নামাজ নামাজ শেষ হয়ে গেছে আল্লাহ রসুল সালাম দেখলেন যে গুঞ্জায় শুধু আল্লাহ রসুল মসজিদ এ নাবির ফজিলাত বাদ দিয়া আল্লাহ রসুল সেই নামাজ জামাতের করার জন্য কোথায় যেতেন না মহল্লা ভিতর পড়তেন না মসজিদে পড়তেন এর দ্বারা জমা করে। এরপর যারা জামাতে নামাজ পড়ে না শরীর হয় না তাদের ঘরে আগুন লাগাই দে রাজ তো বোহারি তো গেছে অতএব যদি নাকি জামাতে সাহিয়ার সুযোগ হইতো তাহলে তো সেই লোকজন বলতো যে আমাদের ঘর জ্বালাবেন কি করেন না এজাজত দিচ্ছেন না বুঝে এই সব কারণে মশলা খুলো আর এর পঞ্চম বিষয় হলো যদি জামাতে সাহান এজাজত দেওয়া হয় জামাতের উলার থাকে না এবং এটা বাস্তব যে মানুষ আসতে আসেমা ইয়াদ খতম হয়ে যায় মাকসাদ এ জামাত যদি জামাতে সাহিয়ার এজাজত দেওয়া হয় তাহলে মাকসাদ এ জামাত কি হয় ফৌত হয়ে যায় এখানে তোমরা বোহারের মধ্যে সবক আসবে কয়েকদিনের মধ্যে সেটাও আমি এখানে সাইরা দিচ্ছি ধরো বা বন্ধু আস একটা মসজিদে আসলেন সেই মসজিদে এসে ঢুকিয়া দেখতেছেন যে জামাত হয়ে গেছে তখন ওনার নিয়ে উনি এবার জামাত করলেন সেই মসজিদে বনু সালাবা আনাস যে মসজিদে নামাজ পড়ছেন সেই মসজিদের নাম মসজিদ এ বনু সাহলা অথচ মদিনার মধ্যে যে কটা মসজিদের নাম আছে না মসজিদ হইসে আল্লাহ মহল্লার মসজিদ না মসজিদের তারিখ সেটা ছিল মসজিদে তারিখ এখন আমাদের মশালা শোনো এখন এতক্ষণ আলোচনার পর মশালা শোনো যে মসজিদের মধ্যে এমাম মোয়াজ্জেন মোতাইন আছে এবং জামাত হয় সেখানে জামাতে কোনো কিছু মোতায়েন লোকজন আসে যার যখন সুবিধা তখন কোন টাইম টেবিলে আজান হয় না কোন নামাজ জামাত যারা যখন আসে তখন নামাজ জামাত করে পড়ে এটাকে মসজিদের সুখ মসজিদের তারিখ বলে এটার মধ্যে জামাতের কায়ল আমরা সবাই তার মাহমাদের কেন কেউ কোনটা লেহাদা এই বিষয় একবার স্পষ্ট যে জামাত সানি হা মশালা আছে মোহাল্লার মসজিদ হঠাৎ করে একটা বাহির থেকে কিছু লোক এসে জামাত পড়ে চলে গেছে মাসাল তাবলিক জামাত আসছে তাদের এখন চলে যাবো জামাতপুরে জামাত করে রওনা হয়েছে তাহলে এর দ্বারা মোহল্লার যে লোকজন তাদের জামাত করার হক নষ্ট হয় ঠিক এরকম মহল্লার মধ্যে আজান টাজান না দিয়ে মহল্লার কিছু লোকের চুপচাপ নামাজ পড়ে ফেলছে তাহলে আম যে আজানের নামাজ সেটাও ফৌত হয় নাই এটা জামাতে সানিয়ার অন্তর্ভুক্ত না এটা না যায় না খোলাসা কালাম হলো এই যেখানে বাকি এমা মাহিউফ রহমতুল্লাহ আলাই একটা রেওয়ায় উনি বলেন ভিতরে যদি যদি জামাত করে গুম যায় ফতর মি কবি করলে সফর আদমি আমার সাথে বারে জমাতে জি وبه قال حدثنا <تصفيق> عبده عن سعيد بن ابي عربه سليمان الناجي عن ابي المتوكل عن ابي سعيد قال جاء رجل وقد صلى رسول الله صلى <سلام> الله عليه على هذا فقام رجل وسلمه فقل بابي نابي وما توابي موسى والحكم ابن قال ابو عيسى وحديث ابي سعيد حسن قول غير واحد من اهل العلم من اصحاب النبي صلى <سلام الله عليه <سلام> وسلم من الطابعين قالوا لا باس ان يصلي القوم جماعه فقد سن ليا فيه وابي يقول احمد واسحق من اهل العلم يصلون فرادا و فرادا মানে একা المبارك و مالك والشعبي يختارنا صلاه باب ما جاء في فصل العشاء والفجر في جماعه এখানে কো একটা باب আসতেছে এর মধ্যে কোন अहम কোন اختلافই কোন বিষয় নাই যে ইশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ার ফজিলত জি চলে যেমন মনে করো নিজামুদ্দিন অর্থাৎ দিল্লি নিজামুদ্দিন দিল্লি নিজামুদ্দিন যে মার্কাস তাবলিগের মার্কাস সেখানে তো সেখানে যে নিস্তালায় যে হাউস আছে বেশ বড় হাউস মনে কর আমাদের রুমটার মত বা একটু ছোট হবে তো হাউজের একটু গ্যাপ বাকি রেখা যেখানে তো যখন জামাত যায় আর নামাজের অপ্ত হয়ে গেছে খালি ওখানে নামাজ হইতে আছে ওখানে নামাজ করে সবাই যায় ওখানে নামাজ জামাত করে সবাই চলে যাচ্ছে এখন তোমরা যদি এরকম মসজিদ বানাও এখন একটা সাইড এর বারান্দাজিদের হুকুমের জামাত করতে পারবে অনুমতি আছে কিন্তু যদি ভিতর হোক বারান্দা হোকা জি সেটা হলো মেহরা বাদ দিয়া ভিতর অংশ বাদ দিয়া দূরে হদ হলোই তাহ যেখানে যেখানে নপল বা জামাতের সবুত আসতেছে যেমন সামনে আসবে আনাসের নানী নিয়ে আর আনাসে নিয়ে আর একটা বাচ্চা নিয়ে আল্লাহ জামাত করতেছেন তো আহকার তো জামাত নফল তো জামাত নফল নামাজের জামাত নেই শুধুমাত্র এই কয়েকটা বাদে কোন নফল নামাজের কি নেই জামাত নেই তো সেখানে এই যে সবুত হবে তো আমাদের ওইটা বিলাত আছে আর বিত্তা দায় জায়জ এই জবাব দিয়ে দিয়ে আমরা চলো আর যে তো দুই অক্ত যদি জামাতের সাথে পড়ে তো পুরা রাত্র নফল নামাজ পড়লে তার সেই সমান হবে মসজিদের মতলব হলো এই যে মুসিদরিক রাস্তার পাশে একটা মসজিদ না এখানে এখানে যে মসজিদের তারিখ ওই মসজিদ বলে সেই মসজিদে কোনো মজুরদ রাস্তা নেই মাঠের মধ্যে একটা মসজিদ ওই মসজিদের আমি একদিন বলছি যে কোন আমল কিছু না শুধু আল্লাহর হুকুমি ওর বিষয় নিশ্চয়ের মধ্যে হেকমত হেকমতের মধ্যে বলছি যে জামাতের নামাজের মধ্যে উম্মতের ইস্তেমাতে একটা বহুত বড় একটা প্রদর্শনী হয় যদি সেইটা জামাত এ সান একটা হগলার জাদুর বিষয়ে মাঠে বড় হারাজ নিয়ে বুঝলেন মাঠে বড় মসজিদের বাহিরে রাস্তার পাশে কত জায়গায় এরকম খুঁজে পাবা মসজিদের দেখবো সাইড দেখবো এক ঘাস আছে সেখানে আমার স্পর্কে অসুবিধা আছে ওখানে তো নিষেধ নেই নিষেধ তো মসজিদের জি খবরদার আল্লাহর জ যদি কোনো কিছু সে ব্যতিক্রম কিছু করো খিলাফের শাহান কিছু করো তো আল্লাহর জেম্মা যে থাকে তো সে ব্যাপারে কিছু টানা হেসরা করলে তো আল্লাহ তার ইন্ত দিবে। অর্থাৎ তোমার উপর আজা বাড়বে এর দ্বারা ওই ব্যক্তি যে জামাতে নামাজ পড়লো আর শান বুঝল এবং এর দ্বারা ফাজিলা সাবিত হয়ে গেল জি ওয়ালা মুঈসা আদি উসমান হাদিসান হাসান সহীহুন ওয়া عن عبد الرحمن بن من غير وجه عن عثمان مرفوعا وايضا حدثنا عباس بن عمرو يقال حدثني يحيى بن كثير انه حدثنا العمري وع اسماعيل الفحالي الله بن اوصل خزاعي عن بريده بن النبي صلى الله عليه قال بشري المشائين في الظلميه عند كار اذا মসজিদের তাদের সুসংবাদ আর অন্ধকার বলতে এসে রাখো লাগবে একটা হলো আশ্লিশ সব আর একটা হলো নফলি সব মাসালাম এটা বুঝার জন্য বলি মনে করো একজনে বললে হুজুর আমি অলিমা খাওয়াম করবো যার বললো অলিমা খাওয়া যারা বিবাহ করছে অলিমা খাওয়াই দাম আমা তো এসব তো এখন হবে অলিমা হবে না বিবাহ হবে আচ্ছা একজন আমার ইন্তজারে থাকলাম কবে অলিমা হয়ে অন্তত আলিম সিঙ্গা তো আমার মুস্তাহরাই যাব না অলিমা কোন ছাগল আর রুটি খাওয়ার কোন জোর নেই না ওলিমা তোমার যে কেউ অলিমা খাওয়াবা যে কেউ তোমার তৌফিক মোতাবেক খাওয়াবা মার্শালাম তোমার একদম তৌফিক নেই এক প্যাকেট চকলেট পঞ্চাশ পঞ্চান্ন চকলেটওয়ালা যাই লোক মিষ্টিওয়ালা সেটা তো আল্লাহ জানে তুমি আল্লাহকে ঠকাইতে পারবো না যদি মিষ্টি খাওয়াচ্ছে মিশার দিচ্ছে সেদিন মনে করো মিষ্টি নিয়ে আসছে একজন এই জামাতে মিষ্টি খাওয়াবে তো মিষ্টি খাওয়ানোর পরে তো পুরস্কার পুরস্কারকে দুইটা দুইটা মিষ্টি পাবে সবাই দুইটা দুইটা মিষ্টি পাইলে এটা হলো আসলিফজ আর দুইজনে বন্টন করলো তাকে উস্তাদ বলল যে দুইটার সাথে আর দুইটা করে নাও সে পাইলো কয়টা দুইটা হলো আসলিফজিল আর দুইটা হলো এখানে অনেকে এই প্যাচটা লাগে প্যাসটা ভাঙ্গে দিচ্ছি কাজে লাগবে তোমাদের তো বলে যে কোরআন সাহেব কর্ম কি কোরআন তিনবার সুরে একলা পড়লে তো সুরে কিছু বদমাশ আছে এটি কি করে যাক একটা হইলে বাকি গেল তো এইগুলা এক তো এমনিতেই না করে আবার ধোকাবাজি করে আটবারের মধ্যে পড়ে যায় এটি মানে এক গুণার মধ্যে অনেকগুলো জমা দাওয়াত খাইতে যায় দাওয়াতের মধ্যে সকালে মশালা মালয় কারণ ওই বিস্কুট তোমাকে দিছে বা তোমার যে মেহমান তুমি গেছো তোমাকে এবার হাত করছে তোমার জন্য হালাল করে নেই কি অর্থ তোমাকে ওখানে অনুমতি পকেটে বিস্কুট আনলে হবে। সারাকার গুণা হবে গভীরের গুণা কোন তালে বিলে মলাম খেয়াল করে না এটা বহু মুশকিল বিষয় এখন মানে ছোট্ট ছোট্ট মনে করে ছোট্ট বিষয় ছোট্ট না এমাম সাহেব কে দাওয়াত এমাম সাহেব হুজুর আপনি মেহরবানি করে আজকে এসার সময় এসার নামাজ পড়ে আমার বাসা আপনার দাওয়া এমাম সাহেব তার ছেলেরও লয়ে যায় হাতে একটা টিভিন তোমরা অনেকে হকমান তোমরা এখানে আসো মানে কি বলবো এখনো বাস্তবে এখন ইমাম না হইলেও বুঝে আসছে মানে হবে ভবিষ্যতে এই কাজটা করবো না এই জন্য যদি অন্য কাউকে নিতে চাও হজরত নবী কে তা বলে এমা বুখারের মধ্যে আসবে আল্লাহ রসুল দাওয়াত করছেন একজন তো রাস্তায় একজনের সাথে কথা ইয়ারসুল মশলা জিজ্ঞেস করতেছে ছাড়াই না ফিরছে আল্লাহ রসুল হারতেছেন আর সে কথা বলতেছে বলতে বলতে সাহেবে দাওয়াতের বাসা পর্যন্ত আল্লাহর সেখ সাহেবের দাওয়াত আসছে মিয়া রসোল্লাহ তার শিখানে আল্লাহ রসুল্লাহ শুনো একটা কথা বেলা তাকাল লোক যে এই লোক আমাকে তুমি দাওয়াত দিছো এই লোককে কিন্তু দাওয়াত দেওয়া এবং এই লোককে কিন্তু আমি সে আমার সাথে তার দিতে চাও তাহলে সে আসবে আমার সাথে আর যদি দাওয়াত না দিতে চাও সে চলে যাবে কোন চাপা এবং কোন তাকার নেই রিয়া যথেষ্ট খাবার আছে আমি তাকে নিয়ে আসেন আমি খুশি তোমরা তো এমাম বিল কুবা বুঝে নাই এমাম বিল কুবুয়া তো অনেকে আছে বলতেছি তুই কোন কথায় কোন কথা বলতেছি আচ্ছা আচ্ছা কথাটা শেষ হয় নাই আসলি যেটা ওর মধ্যে নাই শাহিউল মহাদিস রহমতুল্লাহ এইটা অজাহাদ করছেন কুকিলিয়া ভাঙছেন লেহাজা তুমি এই খুশি হয় না আসলিস কোরআন পড়লে সেটা তো বহুত। এখানে সাথে পড়লে আর এসা জামাতের সাথে বাইরে গেল তাহার যুদেরও তো সাহায্য নকল এবার করলে তাহারুদ যে পড়ে সাহাত্র নামাজ পড়ার তো সে সমান হয়ে গেল না বরং এর তাহারুদের সমান হলো। আর তাহারুদ পড়া আশ্লির সব ওটা বাদ ওটা বাদে তার সমান হইল কোরআনের নফলির সমান হইলো আসলি তো রয়ে গেছে হাতে তো নাই ওটি তো অনেক বেশি এই যে ওই দাবিল কইরা কাউকে ধোকা দেওয়ার এবং ঠগানের চেষ্টা করব না ঠিক যদি সারা হাতান বলে বিস্কুট দিলাম যা খাইতে মনে চায় খান আর খাইতে মনে না চাইলে সাথে করে নিয়ে যান তখন পকেট ধরা যায় কিন্তু যদি তার পক্ষ থেকে কোনো সারা হাতান বা দালাল নেজাজাত না হয় অনেক সময় মালিক বলে যে আমি প্যাকেট দিলাম এটা বইলেই দেয় যে আপনার ইচ্ছা করলে এখানে খান বা আপনি নিয়ে যেতে পারেন অনেক মজ্সের মধ্যে এখানে বসে খাইতে পারে নিয়ে যেতে হবে কি দাওয়ালাত নিয়ে যাওয়ার কথা দাওয়াল করে তা দশটা খানো গ্লাস পানির ব্যবস্থা করবে কেন প্লেট দেবে কেন এখানে এই বিষয়টা এটা দাওয়ালাত করে তোমাকে এখানে খাওয়ার জন্য বলা হচ্ছে তুমি যদি না খাই নিয়ে যেতে চাও তো আর তা না হলে চুপকিয়ে সে ব্যাগে ভরবা নেই বলবো না সামনেই তুলে নে। তাহলে সে দেখলো অনুমতি হয়ে গেল না হয় হয়নি সে দেখছে হয়তো তার মনে এটা গাওয়ার হয়নি কিন্তু সামাজিকতার কারণে বলে নাই তার তো এখানে খুশি খুশি দেওয়া হয় নাই যদি সে বলতো তুমি যাইতে বলতো আর সে বলতো সারা হাত ক্লিয়ার কিন্তু তুমি সে আসে দেখছে তুমি ওইটা নিয়ে ব্যাগের মধ্যে পড়তে আসো পরে সমালোচনা করে দেখলে এত লুভি লোয়া কি বুঝে গেল সেটার উপর কিনা সন্তুষ্ট আল্লাহ তুমি মাফেরাত করো যারা প্রথম কাতারের নামাজ পড়ে সাহবা জন্য দোয়া করেন আবার বলেন্লাহ আল্লাহ বলেন আল্লাহ তুমি কাতার জন্য যদি তিন কাতার হইত তা তৃতীয় কাতার জন্য হয়তো সাহবা করতেন বুঝে আসছে বিষয়টা এর দ্বারা যদি আমি ইস্তেদাল করি যে নামাজের পরে দোয়া করা এই হাদিস দ্বারা ইস্তেদাল কর একটা দোয়া সে দোয়াটা মানে নির্দিষ্ট ভাবে বলা আছে আজাম হইলে আল্লাহ একটা দোয়া আছে আছে না যেমন নাকি তুমি এখানে অজু করছো করার পর আল্লাহ আর এ ছাড়া অন্য টাইমে কি করতে পারবে অতএব ব্যাক ব্যক্তি যদি নাজারের পরে আল্লাহ হাত তুলে গলত তরি এটাকে এবার মনে করলে বেদান্ত গলত তরি হা বাইনাল আজহানা দোয়া কবুল হয় তখন তুমি এই দোয়া ছাড়া হাত তুলে দোয়া করো এটা ওইটার মধ্যে পড়ে না বুঝছো মা ওটা তুমি খুব দোয়া করতে পারবা এখানেও এখানে করিম সালাম নামাজের পরে দোয়া করতেছেন পরে আমি সাথে আছেন আল্লাহ রসুল দোয়া করতেছেন তো ইস্তিমায়োয়া তো সবুত হয়ে গেল জি আলবাদ সাবেক নেই আল্লাহ রসুল থেকে ফরজ নামাজের পরে দোয়ার মোয়াজবাদ সাবেক নেই সবসময় করেন আমরা মনে করবো না এই জন্য পুরুষের সবচেয়ে প্রথম কাতার উত্তম আর মহিলাদের সবচেতে লাস্ট কাতার উত্তম এর কারণ কি মন কথা অনেক হয়ে যায় যে কারণ হলো যে পুরুষের আহ্বল কাতার যদি জামাতের মধ্যে মহিলারা থাকে তাহলে মহিলাদের থেকে সবচেয়ে বেশি দূরত্ব আর পুরুষের শেষ কাতার মহিলাদের সবচেয়ে কাছে লহাজা মহিলাদের যে যত দূরত্ব বজায় রাখতে চল পারবা তত ফজিলত বেশি আর যত নিকটে হবে তত ফজিলত কম মহিলাদের সবচেয়ে পিছনের কাতার পুরুষ থেকে দূরত্ব বেশি লেহাজা আফজাল আর বুঝে গেল মহিলা আর পুরুষ এটা যত দূরত্ব বজায় রাখা যাবে ততই খায়ের হাত তাকে নামাজের মধ্যে পর্যন্তই নির্দেশ তো খারে যে বতারে বতরে নির্দেশ হবে যদি মানুষের <laughs> <laughs> সাফে আউ্লের যে ফজিলাত এটা বুঝতে পারতো জানতে পারতো তো সবাই শফে আউ্য়ালে আসার জন্য মোকাবিলা করতো আরে এত লোক সবাই তো সফেউল আসতে পারবে না তখন ঝগড়া মিটানোর জন্য লটারি পর্যন্ত নওগত আসতো জি লাও আনান নাসায় আলামুনা মা ফি নিদাই ওয়াস-সাফাইল আউলাতুম মা লম ইয়াজিদু ইল্লা ইয়াস্তাহামু আলাইহি লাস্তাহামু ওয়া ইখবার হাদাসানা বিযালিকা ইসহাক ইবনে মূসা আনসারি ইয়াকাল হাদাসানা মানহু ক্বালা আদ্দাসানা মালিকুন হাক্বালা তার মধ্যে সবচেয়ে আহাম সুন হল একামত সুফু হজরত নবী করিম সাল্লাম আগে বাগে কাতার সোজা করছে কাতার সোজা করানোর পর তারপর আল্লাহর রসুল জামাত কয়েম পর যখন দেখলেন আল্লাহ একটু আগে তার বুকটা চিনাটা আগে বেড়ে আসে অর্থাৎ কাতার থেকে একটু সৈরে আস সামনে জায়গায় আসে আল্লাহ রসুল বললেন যে মিয়া কাতার সোজা করো এবং কাতার সোজা কিভাবে করবা এখানে একটা গায়ের মোকাল্লা একটা বিহ কুবি কাতার সোজা করার ব্যাপারে আল্লাহ রসুল দুইটা নির্দেশ দিয়েছেন বোখারি তো দেখবা এখানে সব জায়গায় দেখবা একটা হলো কান্ধায় কান্ধা মিলাও আর কদমে কদমে মিলাও মিলায় কাতার সোজা করো এটা বিষয়টা হলো অনেক মানে ফাহাম বুঝার ব্যাপারে অনেক কান্ধায় কান্ধায় মিলান তো বিকুল ঠিক আছে এমনভাবে মিলাবা যে সেখানে যেন কিচ্ছু আর একটা ঢুকানো না যায় মাঝখানে ফাকা ফাকার রায়কে দাঁড়ালো এটা বিলকুল খেলাফে শূন্য যদি এখান থেকে মনে করো এইভাবে একটা সুতা ভরো তাহলে এক বরাবর লাস্টের পার গোড়ালি থেকে বেরিয়ে যাবো এটা হলো কদমে কদমে মিলান কদম বলা হয় এখান থেকে নিয়ে মাথা আগার পর্যন্ত গ্যারের মোকাল্লার কি করে আঙ্গুলে আঙ্গুলে ফাঁকছে আর একজনের পায়ের উপর পাড়া দেবে ধরুন ওর খুশু নষ্ট হয়ে যাবে ওর তাওয়াজ যাবে ওইটা দেখে চাপ অনেকের বিরক্ত লাগে এটা বিরক্ত লাগে চাপায় থাকে ব্যাথা পায় আবার গন্ধ আসে অনেকের পা দিয়া বিভিন্ন ঝামেলা আছে এইটি করে এই জন্য আগে পরে হয়ে যাবো না আঙ্গুলে আঙ্গুল মিলে আগে পড়া হয়ে যাবো না কিন্তু গোড়ালি থেকে গোড়ালে যদি মিলাও গোড়ালি সবার এক নেহাজে আছে এমন না গোড়ালে চাই আঙ্গুল বাড়ানো আর কেউ দিকে সরানো এরকম নাই গোড়ালি ঠিক আছে সামনের অংশটা কেউ বাড়তি কেউ কমতি কিন্তু পিছনে অংশটা সেম সেম বুঝে আসে এই জন্য গোড়ালি গোড়ালি মিলে কি হয়ে যায় কদমে কদম পিছনে অংশ মিলে খাতা সোজা হয়ে যায় जी वह قال حدثنا قتيبه قال حدثنا ابو عوانه سيف سماك ابن حربان النعمان بن بشير قال كان رسول الله صلى الله عليه وسلم يسوبنا فخرج يوما فرى رجلا خارج صدره عن القوم হয়তো কাতা সাজা করবা না করো কাতা সাজা আল্লাহর রাসূলের বিরুদ্ধে শুনে দিলেন সবাই কি লক্ষ্য কইরা তাহলে আল্লাহ তোমাদের মাঝে مخالफत पैदा করবে চেহারার মাঝে مخالফাতের জাহেরি তরজমা হলো আপোসের মধ্যে اختلاف দিলে ইতলাপ হবে অন্য হাদিসের মজমুনে এবং এইটাই আজহার কেউ কেউ বলছেন মস্ক সুরাত করে দেবেন এটা অন্য রাজারা বোঝা যায় আর একটা হলো কি হবে মুসলমান কাতার সোজা করানোর দায়িত্ব হলো ভালো করে অনেক জিম্মারি আছে এই কাতারে তুমি ওই কাতারে তুমি ওনারা যখন বলতেন যে কাতার সোজা হয়ে গেছে তারপর উনি একামত বলার জন্য নির্দেশ দিতেন ওসমান আল্লাহ আলী রাতি আল্লাহ উনি এরকম কাতার নিজে যে দেখো আহ জমা অথবা হেলমোনের জমা বালেক অথবা বুলুক আর বুলুকের দ্বারা আকল হয় আকল আর নোহা নাতনের জমা যা যার মানে হলো এখান দ্বারা মুরাদ হলো হয় বিচক্ষণ জ্ঞান। এক তো যারা বাবের খোলা আল্লাহ রসুল সাল বললেন যে আমার মত যারা দাঁড়াবা যারা একটা সৌর যারা অকল আকল জ্ঞান বিচক্ষণ দিন মানে এলএম কালাম যাদের বেশি তারা দাঁড়াবে এর কি মক্সাদ একটা মক্সাদ তো যাতে করে খলিফা বানানোর প্রয়োজন হইলে খলিফা বানানো যদি একদম জাহেল ওখানে দাঁড়ায় তো তাকে নামাজ ফাঁসে সবাই করে ফেলবে নম্বর দুই যদি নাকি ইমামের কোন ভোর ভ্রান্তি হয় তো আলেম হাফেজ হলে সাথে সহিমা দিতে পারবে এই জন্য মক্সাদ এই মক্সাদ দুইটা এখনো বাকি লেহাদা এখনো এই হুকুম তো এখান থেকে তো যে কথাটা বুঝলাম আর একটা মাকসাদ হইতে পারে যে আহলে ফাজলের সম্মান দেওয়া যাদের আহলে ফাজল তাদের কি দেওয়া সম্মান যদি নাকি একজন আল্লাহ বড় বুজুর্গে তার জন্য এদের জন্য পাঁচটা জায়গা ফাঁকা রাখো যায় দলিল হজরত নবী করিম সাল্লামের কাছে ওয়াইল হজুর রহুত বড় আমির ছিলেন বহু সম্মান ব্যক্তি ছিলেন সে যখন নাকি আসছে আল্লাহ রসুল না আল্লাহ রসুলের মুক্তাশের পিছনে তার জন্য জায়গা রাখছে যে ওয়াই লেখানে দাঁড়াবে যদি ওখানে পড়ে আমি যেমন নাকি আমিন বলি তো আস্তে বললেও তো পিছনের মুক্তাশের সে আওয়াজটা শুনতে পাই বিষয়টা আল্লাহ পিছনে জায়গা ছায়রা সাহাব এখরাম কাতার করতেন বুঝে আছে বিষয় এদের কি বুঝা গেল যে আহালে ফজলের জন্য জায়গা ছাড়া খেলাফন্নত নয় চলো তারা তার নিকটে দাঁড়াবে মানে দাঁড়ানের ওই বিষয় হলো যে যত ফজিলা সন্মান বাজারে যেমন নাকি হইচই হয় মসজিদের মধ্যে খবরদার এরকম হইচই যেন না হয় ছিল হাজ্জা কেন বলা হয় এক বন্ধু ছিল দোস্রোতার মুখানে বসত তাকে খালিদুল কি এখানে মাল আহমদাল হলো কোনুরের মাসলাক বাকি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল নিষেধ করছেন আনাজ বলতেছেন একদিন মসজিদ নবাবিতে আমিরো লোক হজুম হয়ে গেল তো আমরা জিজখানে কাতার বানাইছি বাইনা সা আল্লা কাতার করা যাবে আমাদের জমুরের জব দিচ্ছেন যে নামের মসজিদ এ খুটি এক শেতে ছিল না যেখানে ছোট হয়ে গেছে ওখানে হয়ে গেছে এই জন্য আল্লাহ রসুল নিশ্চিত করছেন যদি এই এই খারাপি কোথায় না থাকে এক জিহাতের মধ্যে ঘুটি আর বাইনে সার ইয়ে বানাইলে কোনো আঁকা হবে না তাহলে বেলাকারিয়াত কারি আছে জি وبه قال حدثنا الناد قال انتسنا وقيل انس سفيان يحيى ابن حاني ابن عروه المرادي انا عبد الحميد ابن محمود قال صلىنا خلف عامر من امم الامراء تطرن الناس تطرن بين الساعتين فلا ما صلينا فلا رسول مالك كنا هذا هذا على أهد رسول <سؤال> الله <سؤال> صلى الله عليه وسلم وفي الباب عن قررة بن إياس المزاني ولا أبو عيسى حديث آنسي حديث حسن مسيين وقد كريه قوم من أهل العلم يصف بين الصواري وبيه يقول احمد وإسحاق وقدر رخص قوم من أهل العلم في ذلك باب ما جاء في صلاة خلق الصف وحده بس جاله أرهولنا تأخذ সলাম